আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ <tun> <muchan> শুকম রবিষম জ রুদ ও ফগল জম كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ ইহ ইহদ হরী কাল সজ্জিদ নহবী গনা হবি বিনা না কুলুবীনা মৌলা না মদ না বুধ রু সহ তাহি আলি অষ্ঠা অষ্ঠাবি অবসল অবা র কবসলম তসলি মং কী রং কী র হপির দাদি বিজনি সি পি রাজনিল ইন সি খুশীনু আহতি বত সৌ বিহ অত সৌ অকাল উম্মতিন অবনুল্ল কাল মনি দখল জন্ম ومن عصاني فقد آبا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْمُ عَلَى ذَٰلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللهم صل على روح محمد في الأبواح وعلى جسد محمد في الأجساد وعلى قلبي محمد في القلوب কব শুভ মালান ইমতন ইন কনী মুল হকী বিশ রি সদরি শি অদমি সহ কৌলি সূরজ নেশো পায় গম সূরজ নেশো পাশ দুনিয়া হজবো চিজ কোভি সব শুনিয় মুনিয়া কলগার নেই হ দু লোগার নে হো বাজার সে গুজারো খোরে দর নেজার সে গুজারো খোরে দর হো বারবার হর চিজ মে লজ্জত হর চিজ মে লজ্জত হাজা যুবা যামিয়া তালিমিয়া মাদ্রাসা কৃতিক আয়োজিত বিশাল কোরআনের অবস্থিত মুহতার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দাজ মাথার মুকট অম্বিয়া হজরত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বাকিন কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ ভাই পর্দার আড়ালে অবস্থানিত মা ও সৃষ্টির মহান শ্রষ্টা দয়াময় অল রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত অমীয় প্রাণের শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে সুন্দর এই পরিবেশ বেহেস্তের বাগানে আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন কালী মতো শকর উচ্চারণ করি আলহামদুলিল্লা দারুদ সালাব সৈলি রহমতুল্লিল শফী উলমজন সয়দুলসক ইমাম শফী আহমত নজম হবিব কবরিয়া আশরফলিয়া সায়দুল শফি সাকি কৌস আকা নাম শেষের দিকে সকলের পরিচিত একটি সুরা সুরতুল আসার আমি আপনাদের সামনে তিলাবত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী অসংখ্যের মধ্য থেকে সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মত হিম্মত দান করুন এখানে এখন যারা বসে আছেন ওয়াজের আওয়াজ শুনতেছে আপনারা কি শেষ দোয়া করে যাবেন না ঘুমের ঘুমের টানে চলে যাবেন খানার টানে চলে যাবেন সাহাবায়ক্রামদের ইতিহাস কোরআন দিন ইসলামের জন্য খানার দিকে তাকান নাই ঘুমের দিকে নাই সবকিছু আল্লাহ করে দিয়েছিলেন তাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি আল্লাহ আপনি মাহফিল কবুল করবফিলের পেছনে যারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমি আসরের পরে সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে দোয়াটুকু চেয়েছিলাম जे एए जे एए एवा। एवा। शेशे। शेशे। दिल थे सकले सहयोग क्यों कथा दिए क्यों समय दिए छोटर थे बड़ सबाई सहयोगता আপনাদের কাছে আমি বিনয়ের সাথে দোয়া চাই আল্লাপাব মাদ্রাসা শহর এলাকার প্রত্যেককেই দিনের কবুল করেন সময়ের সফর ইনসানা লাফি নিশ্চিত ভাবে সমস্ত মানুষ পথ ভ্রষ্ট ক্ষতিগ্রস্ত জাহান্ন এবং মানুষকে সব কাজের আদেশ দিয়েছে অসব কাজ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে বাধা আসার দ্বারা সে ধৈর্য ধারণ করেছে এই মানুষ গুলো জান্নাতের কেবল মাত্র যারা আমি নবীকে অস্বীকার করে তারা আবায়া আবা রসুল্লাহ সাহাবাহ কেউ বললেন হে রসুল অস্বীকার করে তারা তারা আমাকে অস্বীকার করে এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা হজরত বীর সাহেব হজুর চর্মন আয়দা আমার তিনি বিশ্ববিখ্যাত কুতুবুল আলম হাকিবুল উম্মত যার উপাধি উম্মতের রুহানি ডাক্তার এতগুলো কিতাব লিখেছেন যেগুলো ধারাবাহিক ভাবে অধ্যায়ন করলে আমাদের হায়াত শেষ হবে না হায়াতে বের পাবে না मैदान थे की उठा जायदान बसारे साथ ही गुना मे जो घुमाया जा कत रुमान नहीं गल्पर का কত রাত গল্প করে কাটিয়েছেন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনে যখন মোনাজাদ হয় তখন উঠে চলে যায় নিশ্চিত ভাবে চূড়ান্ত কপাল পড়ার পরিচয় চূড়ান্ত কপাল পরা এরাই মুনাজাত না দিয়ে চলে যায় কেন হজুর যতটা বাধা না দেয় তার থেকে মুনা যাতে বাধা বেশি লেগে কারণ ইবলিস জানে বাঙালি বড় চালা এখানে বসে ঠিক বলে গানজা খাইয়াও বলে ঠিক মসজিদে গিয়েও বলে ঠিক মন্দিরে ঢুকে বলে ঠিক এ বাঙালি জাতি এতই চালাক এর চালাকির চালাকি কুকুর মরার বিচার হয় পাওয়া যায় না। আল্লাহ আপনি আমাদের হেদায়ত দান করুন আপনারা আমরা কি কপাল পরার ভাগি নিতে চাই তাহলে ইনশাল্লাহ আমরা দোয়া করে যাব আল্লাহ কবুল করে আর যাদের ময়দানে বসার পরে উঠা বসার কিছু এরা ময়দানের ভেতরে বসা উচিত এরা দূরে বসা উচিত এদের জন্য আমরা আলাদা মাইক অনেক ওখানে বসে বসে বিড়ি টানবেন আর বয়ান শুনবেন ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন আপনাকে তো বাই ফোর্স এখানে আনা হয়নি আপনি আল্লাহর মহব্বতে এসেছেন धर्म टा तो बोर्स नीचे शपक आवाज आज क्यों क्धा लागसे चिल्ला बोलें समय शपथ कर दामी शपथ शपथ क्यों क्षति आल्ला शपथ करोन एक नम्बर जवाब हल कथार ग्रांति मजबूत कर शपथ कर खुब दामी ইন পয়দা করার জন্য দৃঢ়তা পয়দার জন্য শপথের পরে যে কথাটা বলা হয় এটা খুব দামি পৃথিবীর মানুষও শপথ করে দামি জিনিসের বলে মায়ের মাথা ধরে বলছি ছেলের মাথা ধরে বলছি ছেলে প্রিয় মা প্রিয় আল্লাহ যে জিনিসের শপথ করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন আসমানের শপথ করেছেন জমিনের শপথ করেছেন wallayli ida yagshahaa wassamaa idha ti alburuj wal yawmi almawood wasshahidin wa করেছেন allah shafakkurachin বারম্বার সফর করেছেন আসমানের সফর করেছেন কেন বলে আসমান বড় দামি এক সম্পাদ সূর্যের আলো যদি জমিনের মধ্যে না আসে বান্দার জমিনের কোন ফসল রং ধরবে না জমিনের কোন ফল বান্দার কাছে সুস্বাদু হবে না आसमान शपथ कर लोन आसमान हल मानुषर माथार ऊपर छद जमीन शफत कर जमीन बड़ो दामी एक सम्पद চাঁদের কসম খেয়েছেন আল্লাহ চাঁদ একটি অমূল্য সম্পদ আল্লাহ সময়টাকে তিনটা ভাগ করা হলো অতীত বর্তমান ভবিষ্যৎ মানুষ এই সময়ের বাহিরে নয় মানুষ খেয়েছে অতীত সময় মানুষ এখন বসে আছে বর্তমান সময় মানুষ বিদেশে প্লেনে যাবে ভবিষ্যৎ সময় সময়টা সারা মানুষ বাহিরে এই সময়টারে যারা কাজে লাগাবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও হ্যা তারাও বড় জিরো থেকে হিরো হয়ে যাবে देश गई युवक रेजाल भिन्न गारुवक ढाक फ्लाट बारी कर ঋণ করে বিদেশ গেল ঋণ আদায় করেছে বিশাল অবস্থা কিনবে দূরের কথা ঘরেই দূর পরে আর মরে জিজ্ঞাসা করা হয় রে যুবক বলো তোমরা চারজন যুবক একত্রেই তো বিদেশ গেল দুই যুবকের হিরো হয়ে গেল ঢাকায় ফেলার বাড়ি রাখলো তোমরা জিজ্ঞাসা করো দুই যুবক ডেকে বলে রে ভাই আমরা আট ঘন্টা ডিউটি করে ঘুমাই নাই আমরা সময়টারে কাজে লাগায় ওভার ডিউটি করেছি যুবক দেখে বলে আমরা আজ আমার মূল বেতন ছাড়া অনেক টাকা আমার ওভার ডিউটির কারণে হয়েছে সময়টার মূল্যায়ন যদি করো আল্লাহর কাছে বড় দামি বান্দা দুনিয়ার লাইনে বড় দামি হয়ে যাবে পাঁচ নামাজ পড়তে বান্ধা যদি নামাজ বান্দা এক ঘন্টা যদি সময় দেয় রহমাতুল্লাম বলেন হে উম্মন পাঁচ বেলার নামাজ যদি এক ঘন্টা সময় দিয়ে আদায় করে দে আল্লাহাক তোমার আমল নামায় ঘন্টার সওয়াব দিয়ে দিবে মে নজাদ ইস্তাই করব আপনার উন্নতের সুসংবাদ জানায় দেন পাঁচ মক তামাজ যদি বান্দার সময়টা নিয়ে মূল্যায়ন করে মসজিদে গিয়া বা জামাত আদায় করে নেয় আমি আল্লাহ জামাতে এসান নামাজ পরে ঘুমিয়ে গেল আবার ফজরের নামাজ আবার উঠে জামাতে আদায় করে নিল আল্লাহ জানায় দেন নবী হুম্মতের জানায় দেন বান্দা এশান নামা জামাতে আদায় করে আবার ফজর জামাতে আদায় করে ঘুমা আমি আল্লাহ ওই ঘুমটাকেও আমি সারা রাত ইবাদাতের খাতায় সবাব দিয়ে দিব একটুখানি নেকের তরে রোজ হাসের মাঠে বাবা গুরুবে ছেলের ছেলে বাবার রোজ মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছিয়ে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজত মায় ভুলবে না ঠিক মতো পরিলে নামাজ তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে তারা করিবেন না ঠিকমতো পরিলে নামাজ যা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা লেগে যাও পশু পাখি কীট পতঙ্গল না মানুষ ওই ঘুমিয়ে থাকা ঠিক তো মতের হবে না আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিকমতো নামাজ আরো জোরে বলেন রহমাতুল্লীলা নামিন বলেন হে হুম্মত কেউ যদি দৈনিক একটা কূপের মধ্যে পাঁচ বার গোসল করে লোকটার যেমন বিন্দু কোনো ময়লা থাকতে পারে না বান্দা যদি নামাজ জামাতে করে না। তোমার আমল নামায় গুনার কোন ময়লা থাকবে না কিন্তু অন্তরে প্রশ্ন বান্দা পাঁচ ভক্ত নামাজ পরে মিথ্যা কথাও বলে নাই পাঁচ অস্ত নামাজ পরে অন্যের হক নষ্ট করে পাঁচ ভক্ত নামাজের সম্পদ চুরি করে পাঁচ মস্ত নামাজ যদি বান্দা আদায় করে আমুল নামায় কোন গুণার ময়লা থাকবে না মিথ্যা কথা বলা মহাপ অন্যের সম্পদ নষ্ট করা গুণা বড় কবিরা তাহলে আল্লাহ বললেন নবীও বললেন কিন্তু বান্দা নামাজ পরে গুণা সারে না কেন জবাব বান্দা নামাজ আদায় করে নামাজটা নামাজের মতো পরে না নামাজ তা নামাজের মতো যদি ঘটনা দেখেছি চেহারাটা বিবর্ণ হ্যাঁ প্রশ্ন করা হতো হে আলী বলেন আপনার চেহারা অজু করার কারণে বিবর্ণ হয় কেন বলে ভয় অন্তরে ভয় আমি পৃথিবীর মালিক আল্লাহ আদালতে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি আশরাফ আলী থানবির হই এত বড় কুতুবুল কাগজের উপরে কলম রেখে লেখতেছেন হঠাৎ আজান হয়ে গেল কাগজটা কলমে কাগজের উপরে রেখে তিনি নামাজে চলে গেলেন একাল্লার বান্দা জানালা দিয়ে তাকায় দেখে কলমটা ঘুমায় না কলম নিজে নিজে কাগজে লেখতেছি আউলিয়া কারে অবা এখতি হেলারা কারে দু মো মেন সুয়েমো নিশোত মাইলে ক ফের শুয়ে কীশো শোভ লহ তোরা সহ শোব তো লহ তো দ্দুল মিল্লাত শাহ আশ্রফ আলী থানীকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের কালেন প্রশ্ন করেছিলেন কমার সন্তান যদি মা বাবার দিকে হজের সবাব ভাই তুল্নার জিয়ারও পেয়ে যাব কিন্তু আমরা যে আল্লাহ দিয়ে তাকাই হকানি পীর মা দিয়ে তাকাইলে আমরা কি পাবো হ্যাঁ কি মুলুম মতো এমনি হয় না আল্লাহ তাকে উন্মতের রুহানি ডাক্তার করে পাঠিয়েছেন হাকিমুল্লা পাবে আর যদি কোনো বান্দার নেক মোহব্বত নিয়ে আল্লাহওয়ালার চেহারা দিয়ে তাকায় শুধু বাইতুল্লাহ পাবে না বাইতুল্লাহ জিয়ারত না বরং আল্লাহর বান্দা আল্লাহ ওই বাইতুল্লাহ মালিক রে পে যহ কু সোব তোরা তো লেহুনা সমান সোবত বেতারত সাল তো বেরিয়া আজ এক শ্রেণীর মুসলমান আলা পছন্দ করে না পছন্দ করে না চুপ থাকো চুপ থাকো বদমকুন কুয়েন কিনদারি বদমকুণ বর অসম্বে হগমক হক নদার দোস্তে খা নিতে ই খসলকে দিন বান্দা তুমি ভালো কথা বলো যদি না পারো জিব্বাটারে বন্ধ রাখো খারাপ কথা বলিও না পারলে কারো সুনাম বলো কারো প্রশংসা করো যদি না পারো রাখো কারো না কারণ তুমি যদি কারো বদনাম বলো তার মন নামার গুণা তোমার আঙুল নামায় চলে যাবে ওরে বান্দা আল্লাহওয়ালাকে পছন্দ করো না যাও চুপ হয়ে যাও কেমন পরিণাম ফল আমার বাবার কোন বানানো কবিতা নয় যারা বোখারি বোখারি বলে চিল্লাও শুনে নাও বোখারি মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন হাদিসে কুদুসি দুশ্মনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল বাইরা আমার আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা বলছে छोट्ट बसे बहु अदबतन तर निजे चोखे देखे कारण बेदब आल्ला रहमत थे वंचित র বিরক্ত হচ্ছেন আল্লাহ আপনাদের কবুল করে আপনাদেরও সিন আল্লাহ আমাকেও কবুল করে এজীবনে নাকি বন্দে গী গুণে কটে gi gun kore kataila jindegi toba kore abar tooba bhangi la tooba kore khabar to she she karti toba korila রিয়া আপনি যোদি মাফনা কে বন্দ রে আপনি যোদি মাফনা ক Banda jabe kardare Bolina apunar Banda jabe ইয়া গা গুনগর হিলো গুনা করিয়া আরে আল্লাহর বান্দা তোমাদের পা দুটো আগায় দাও আমি পায় হাত দিয়ে বলছি আল্লাহবাসে যাবে কপাল পুরে যাবে রে শুধু একার কপাল পুরবে না রে হাত ভাগার দল এক রাত্রে এসে গজব পড়বে না না ধুকে ধুকে আল্লাহ বিপদ দিয়ে দিবে কারণ আমার এত মোহব্বত করেন আপনারা এত মোহব্বত যার বিনিময় দেওয়ার মতো আমার কিছুই নাই রে বাবা তবে আমার আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ জানেন আপনারা না জানলেও আমি জানি আল্লাহ জানেন আমার কোন আঙুল নাই। এরপরে এত মানুষ মোহাব্বত করে সারা দেশে मानू जी हजुर पर्जी बंदारे पूरण करबर आल्ला আমি অন্তর ভরে দোয়া করি দেওয়ার মতো কিছু নাই তবে বলি দুনিয়ার মোহব্বত দূর করে আখেরাতের মোহব্বত অন্তরে দেন আল্লাহ। এই ময়দান থেকে কেউ খালি হাতে বিদায় না আমি দাড়িটা লাম্বা করেছি এমন কোন সময় নাই আপনার বয়ান শুনে আমি ঘুম যাই না অরে নবির দল এটা আমার বরাত নয় সব প্রশংসা আমার আল্লাহ नमनियत धन्य हवरिचय যে বান্দা বিনয়ী হয়ে যায় আল্লাহ তার মর্যাদা দেন কাজে লাগাইতে পারো সারা জিন্দিগি যে তুমি জিকির করবা এমনটাও বলা হয় নাই ঘন্টায় যে শুধু নামাজে কাটায় দিবা এমনটাও বলা হয় নাই বান্দা তুমি আল্লাহর আদেশ মতো দিলের মধ্যে আল্লাহর মোহব্বত নিয়ে চলো নামাজের সময় নামাজ পড়ো জিকিরের সময় জিকির করো তেলা করো দোকানদারি করো ব্যবসা করো বাণিজ্য করো সব তবে দিলের মধ্যে যদি আল্লাহর মোহব্বত রাখো ব্যবসাও হবে নেকের পাল্লায় ও আল্লাহ সময়ের শপথ করে বলেন সময়ের সফত মানি আসরের নামাজ বিভিন্ন ব্যাখ্যা করেছেন শপথ করে আল্লাহ কি বলতে চান গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চান আল্লাহ করে বলেন ঘোষণা সত্য না মিথ্যা আল্লাহ কি বললেন সব দুনিয়ার মানুষ জাহান্নামী আল ইনসানের আল ইবলাম এসতে সব মানুষ গুলো জাহান্নামি ঘোষণাকার তাহলে আর নামাজ বলে কিলা রোজা রেখে করে কি লাভ বলেন কথা সমাপ্ত করেন নাই ইল্লা কিন্তু বলে ব্যারিগেড দিলেন দিয়ে দিলেন এদিকে সমস্ত উন্নতের দল জানাতির কার কথা নবীজি কার কথা মিথ্যা না সত্য াতি বলে কথা শেষ করেন নাই কিন্তু দিয়ে ব্যারিগেড লাগাই দিলেন আল্লাহ বলেন সব মানুষ জাজান কিন্তু আল্লাহর নামী বলেন সব অহম্মদ কিন্তু আল্লাহ বলেন সব মান জাহান্নামি কিন্তু সাবধান আল্লাহ নামী বলেন সব মান জাহ্নি কিন্তু আমাকে যারা মানে না তারা জাহান্নামি কে নবীকে মানে না কে নবির আসে কে নবির মানে না আল্লাহর নবী বলেন হেম আমি মাপকাঠি দিয়ে বললাম যারা আমি নবীর আনুগত্য করে তারা আমাকে মানে যারা আমার আনুগত্য করবে না তারা আমাকে মানবে না আল্লাহর নবী বলেন হে আল্লাহর নবীর যারা মহব্বত করব তারা আল্লাহ নবীকেই মোহ্বত করলা। নিদর্শন দাঁড়ি নাই লাম্বা জায় বোঝা গেল এটা জবানে আশেখ দাবি করে মূলত দুনিয়াদার নবীর দুঃম বাইরা আমার মাথায় টুপি দিয়েছি কোন নবীর আদর্শের পরিচয় দাঁড়িয়ে রেখেছি কোনো পীরের নয় এটা কার আদর্শ নবীর আদর্শের দি রাউনী যারা নবীরা আল্লাপা বলেন সব মানুষ যা নামে আমানু কিন্তু কিন্তু লাগায় বলেন চাকুওয়ালা মানুষ যা কয়ে গুন মানুষ আর বলেন চার গুণওয়ালা মানুষ চট নতিন এক নম্বর ফির কি মেরার মুল্লাহে লিখেছেন আল্লা একটি সুরাফুল একটি আমার আমার মা বোনেরাও জানে কি জানে না আপনারাও যদি কি মধু এখানে রেখেছেন ইমাম শাহি এই বলেছেন সুরায় আসরের উপরে যদি আম করতো মানুষ বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইতো কয়েক গুনওয়ালা মানুষ জান্নাতি চার গুণ কি মজার কথা চারের মধ্যে দুইটার সম্পর্ক আল্লাহর সাথে আর দুই গুণের সম্পর্ক বান্দার সাথে কারণ ইমাদ আর আমলের সম্পর্ক আল্লাহর সাথে কারণ কি হাকিমের কথা হেকমত থেকে খালি নারে মুমিন শুধু শুধু ইমান আর আমল দিয়া বান্দা জাননাথ যাবে না ভালো করে মনে রাখেন ইমাদার আমল পাঁচত্ব নামাজ করেন দেন তান সত্তা করেন তারপরও জান্নান পাওয়া যাবে না চার গুণ বলেছে এর মধ্যে দুইটা গুণ বান্ধার সাথে নিজে নামাজ পড়ো ছেলেটারে নিজে নিজে পর্দা করো ম্যাডাম রে পর্দা করো ম্যাডামকে কোরআনটা পড়াইতে না। নিজে হালালের উপরে চলার চেষ্টা নিজে জিকির করে তোমার সন্তান তারা জিকির বলা না। ওরে হাজি সাপ পাপালা লিখে না নিজে নিজে জিকিরা করেও জন্নাথ নিজের পরিবার নিজের ছেলে মেয়েকে তামা যা নিজের মেয়েটাকে কোমান করা যা কারণে কোরআন তার মানুষ করবো না হে পুর চিনে থাকবে তা কেমন হেফাজত করবো ইন্ন কর জালি বহাপুরো কলা মু বসন কদি মস্তি কদী মস্তী নইনো। আসরের নামাজের পরে না। শুধু যারা আলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি একজন হাফেজ কোরআন দশজনকে জাহান নামী দশজন কি সুপারিশ করবে আর একজন আলেম যারা হালাল পথে দে আল্লাহকে ভুলে যায় এর ভেতরে আল্লাহ ভয় না। আল্লাহ ভয় নাই অতস আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা ওলামা তারা আল্লাহকে বেশি ভয় করবে। অরে নবীর উন্মতের দল আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও পাক বলেন চার গুণওয়ালা মানুষের সম্পর্কের দাওয়াত দাও যারা গান বাজায় তাদের গানে বাধা দেও বাধা দেওয়ার মানি তুমি পিটাইবা না বরং বলো তুমি গান বন্ধ করে কোরআনের এমন বয়ান এমন বয়ান বক্তা আনো যেই বক্তা বয়ান করলে মানুষের দিলটা নরম হয় আজকে তোর ময়দানটা হাসির করা হয়ে গেছে তো জমিন থেকে উঠে গেছে কেউ যদি কান্না করে আর একজনে তিরস্কার করে বাঁকা নজরে তাকায় বলে দেখ লজ্জা নাই কেমন করে বুড়াটাই কান্না করে এক বক্তার বয়ান শুনলাম বক্তা বলিয়াই শুধু বক্তাই না সে মুক্তি লাগায় নামের শুরুতে ওলা মায়াম চিনবেন যদি নামটা বলি ভাই রামার অত সব বলেছেন মাছির মাথা পরিমাণ যদি চোখের পানি দাও বলেন কম হাসো বেশি বেশি কাত আজকে যেই বক্তা বেশি হাসায় সেই বক্তার পেছনে মানুষ বেশি লোড়ায় ওরে বাবা কন্ঠের পাগল হয় না পাগল হয়ে যাবে। হায়রা আমার এক নম্বরে ইমান ইমান আলবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস বিশ্বাসের আরবি আরো একটা শব্দ আছে ইমানি বিশ্বাস। আল্লাহ কোরআনে বলেন ভণ্ড চোরের দলের তর্জমা করে কিংবা নি বিশ্বাস আল্লাহর উপরে যখন পূর্ণ আস্থা হয়ে যাবে তখন আর নামাজ লাগবে না কোরআনের দলে অতচ বান্দা আসার আগ পর্যন্ত ইবাদাত করবা আর বলেন স্তর তিনটা স্তর ও তিনটা মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করা এদিক দিয়ে স্তর তিনটা বিশ্বাস দেখে দেখে বিশ্বাস নিজে কাজটা করার মাধ্যমে বিশ্বাস শুনেছি আগুনে মানুষের জ্বালা দেয় হাফ জ্বালায় দেয় বিশ্বাস করে নিচ্ছি এটার নাম হলো আইনমূলক দেখতেছি পাহারিয়া ওয়াল ঘেসে সাগরের কিনারা দিয়ে চলতেছিস সাগরের উপারে তাকায় দেখি বার্নার আমার মুসলমান ভাই নিজের চোখে তাকায় দেখলাম বাড়ি ঘর এক কাতারে সব আগুন আরবতা কত বড় নিমুখারাম কত বড় নির্মত কত বড় জাল আমার মুসলমান ভাই ওখানে শাহাদাতে কুকুরের বাচ্চার গলায় রশি লাগায় যেমন টানে আমার বারবার মুসলমানের ভাই বোনের শিশু বাচ্চাগুলোর গলায় রসি লাগায় রাস্তায় রাস্তায় টান আগুন নিচে জ্বালায় টিনের উপরে সয়া হাতে পাও রসি লাগা এরপরে টিনের নিচে আগুন জ্বালায় দেয় টিনের কারণে শরীর গলে যায় মান এটাও কি মানুষের সরকারের বিরুদ্ধে কিছু বলি না বরং সরকারকে আমরা জানাই আপনার পক্ষ থেকে মন্ত্রণালয় থেকে একটা টাকাও দেওয়া লাগবে না আমরা মুসলমান বলেছি ওই আমার মুসলমান একটা কুকুরকে কেউ যদি লাঠি দিয়া বাড়ি দেয় সহ্য করা যায় না রে মুমিন খুশি তুমি খুশি কত বড় ব্রেইমান ক বার্মায় মুসলমান মরে বাংলাদেশে হুজুরের আজ দিলে কি লাভ হবে ওরে পাগলের দল তুই না ধানের খেতে দুই গরুতে ধান খায় একটা গরুর উপরে মালিক ব্যাপ দিয়ে আঘাত দিল একটা গরুর উপরে বিভিন্ন বলে আমি দৌড়াই আমার উভয় ওরপরের সিরিয়াল তো আমার ওরে বাঙালি মুসলমান আরামে ঘুবৈষ্ণরে ভুবৈষ্ণ হাতের মুঠো বার্নার মুসলমানের মাইতেই কে খুশি হই রে বাঙালি মনে রাখো তারপরের সিরিয়াল তোমার আমা। একটু চিন্তা করো তুমি কারিল ওই আল্লাহ নিয়ে যদি বাসতে চাও পায়ে ধরে বলছি তুমি মুসলমানের পক্ষে আওয়াজ দাও টার পাও নাই বেশা কাসিমা পালাই গেছে কি হয় টের পাও নাই স্লোগান দিলে কি হয় টের পাও নাই भारा कारण पानी जोर बद दी पानी जोर कमे ना इमानदार इमान आघात दिल इमान बेड़े जाए এর অস্ত্র লাগে না কিছুই লাগে না এদের আল্লাহ আমার আল্লাহ আপনি আমাদের হেদায় আদান করুন আমি এই এতক্ষণ একটু এই যে একটু কথা বললাম তার মাকে নিয়ে আল্লাহ আপনি সাক্ষী আমি মুসলমানের বাচ্চা আমার সিনায় কোরআন আমি যদি মিথ্যা বলি বিচার হবে চায়। আপনি আপনাকে আমি জানি না আপনি কোন কি কোথার আপনার দিল থেকে যদি এই বার্মার বিপক্ষে কিছু বলে থাকেন মনে মনে আপনি কপালে ঘুমের ঘরে লেখেন আপনি এহুদির দালাল আপনি পাচক তোলা হলো ভাই রামা আল্লাহ আমাদের হেদায়াতের মুসলমান মনে করেছি তোর মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই ওয়াজ না লোক অনেক বেশি না কম जगा मस्जिद ते बोलता आदर्श नगर एलो व्जर पैंडल ना सजाए शिल्पी ढोल दिया गान बजाई त অনেক বেশি লোক হইতো কিন্তু আমি এক সপ্তাহ ধরের বিরুদ্ধে এই ওয়াজের থেকে লোক গানে বেশি হবে না চাষ গুনওয়ালা মানুষ যার নাতি এক নম্বর ইমানুশ ইমান বান্ধা তুমি অন্তরে ঢুকায় ন আমরা সবাই ইমানের কালেমা পরেছি নি কালেমা পরেছেন পরেন তো আর মাফ করেন কালেমাটা পরেন তো আমি যে সবার আওয়ামী লীগ যারা করেন আপনাদের কালামাইটা আল্লাহকে মোহাম্বত করে বলেন তো এই কালেমা বিএমপি যারা করেন আপনাদের কালামাইটা সব জাহান সবাই জাহাঙ্গ নামিম করেন না শুনেন কেনবো তাবলি গলারা জাহাঙ্গ নামি কেন এই দাওয়াত টাওয়াত এরা ইসলামে নাই কোরআন হাদিসে নাই এক শ্রেণীর ফতোয়া টেলিভিশন থেকে ফতোয়ার পীর আর পীরের মুিদরা জাহান নামী কারণ এই পীরতন্ত্র কোরআন মাইনুদ্দিন তাহলে আমরা তো গেছি গা জাহান নামে যারা তাবলিগেও নাই পীরের কাছেও নাই যারা দেওবন্দি বুঝে না মাজহাব कथाओ जी क्या जब आधा मिनिटे विवेक प्रश्न करी एक ख्याल करा पीर मुदी कुरान हादीसे नई মাঝাব নাই নাই তারাই বলেছেন কালিমায় তৈ বা কুফুরি কালিমা ও আমিলি লীগ ওলারা ও বিএমপিওয়ালারা टीभन फिलेमी शुद् की तरह हुजूर फतुआ दिल दादाओ जहान नाम से हुजूर क्यों चीनी এইবার আপনি চিন্তা করুন কি বিতর্ক তিতর্ক নাই মানে বাস দিব কোনো বিতর্ক করা যাবে না আল্লাহ আপনি হেদায়ত দান করুন ইয়ামান দেশের নাম আপনারা শুনেছেন মুমকি আমান ওই আমান দেশ থেকে তিনশত শাসা উলিয়ার কাফেলা নিয়ে আসলেন শাহজালাল রহমতুল্লাহ ठीक नहीं भक्त तुम्हें चूड़ान कारण शाहजाल के चीन भान चीन যিনি জীবনে আল্লাহ মহাবতে পরে বিবাহ করেন নাই আর কেন কুন্নত কি ব্যঙ্গ করো করকানো। তির করো কেন আমি আগেই বলছি তুমি আল্লাহ ভালোবাসো না বিরোধিতা করিও না তুমি টুপি ভরতে ভালোবাসো না টুপির বিরুদ্ধে বলিও না তুমি দাঁড়িয়ে ভালোবাসো না চুপ থাকো না চুপ থাকো মাঝহাবের বিরোধিতা করিও না এক এক করে সবার বরদয়ে ধ্বংস হয়ে যাবে আবু হানিফার বিরোধিতা করো লজ্জা করে না ভয় লাগে না খাজা মাইনুদ্দিন কে গাঙ্গা খার বলে কত বড় হুজুর বড় হুজুর না করলেন না এক নম্বর ইমান কেমন ইমান ইয়ামান দেশ থেকে জমিনে কম বিবাহ পর্যন্ত করেন না ওই আমার দেশের একটি ঘটনা হাজির করে যদি দাও তাহলে আমার পায়ে তার চেসদা করায় দিব আল্লাহর বিশ্বাস দূর করে দিব হেদায়তের মালিক কে আর জোরে বলেন আল্লাহ যদি কবুল করেন হেদায়ত থেকে বঞ্চিত করা যায় না আল্লাহ যদি হয়ে যায় বড় বড় আলেমরাও হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যায় ওই জালিমের পক্ষের কিছু মানুষ সারা দেশ খুঁজে কোথাও মুমিন পাওয়া যায় কিনা বারবার মানুষ খুঁজে দেখো কোথাও মুসলমান পাওয়া যায় কিনা খুঁজে তাদেরকে হত্যা করা হচ্ছে রে খবর পেলাম টেকনাপ। কক্স বাজার বর্ডার এলাকায় মানুষগুলো এসে বাচ্চা নিয়ে শীতের মধ্যে পড়ে আছে ওরে বাঙালি তুমি শীতের ভেতরে লেপগাই দিয়া ঘুমা খানা পর্যন্ত পায় না শুনেছি মা চিল্লায় বলে আল্লাহ আমার পেটের খানা দরকার নাই আমার বাচ্চাটারে কিছু খানার ব্যবস্থা করে ওরা माया अनुर मुब এত নিষ্ঠুর কেন হয়েছো, হয়েছ বাচ্চা খুঁজে খুঁজে বলে দেখো ইমানদার হাজির করে দাও ওই দেশের ভেতরে একজন নারী পাওয়া গেল শিশু বাচ্চা কোলের ভেতরে আছে ও বর্দার অন্তরালের মা। আপনারাও মা আমি হাফিজুর রহমানের মাও মা আব্দুলের মাউ মা আপনারাও মা বাইজিদ মুস্তামির মাও মা আপনারাও মা খাজা মিনুদ্দিন চিস্তি আজমিরির মাও মা আপনারাও মা ও মা মা বাবার খবর নেই না কোরবানির ঈদের মরজাত বসে কা আমার ঈদের আনন্দ যদি মনে করো মা তোমার জন্য দোয়া করে না বর দোয়া করে আল্লাহর কসম তুমি যেখানেই থাকো যাই করো মা বাবার দোয়া সারা তুমি চলতে পারো না হাত তুলে দোয়া করার দরকার হয় না হাত তুলে দোয়া করার দরকার নাই মায়ের দিলটা খুশি আমার আল্লাহ খুশি একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা ভে বৈজিদকে বলি বানা মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালো বিপর বে না তুমি যখন যেথায় যাও বিপদে বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হেমো মিন মায়ের দোয়ালো মায় দোয়াল হেমিন মায়ের দোয়ালৌ নিজে নিজে মনে কর আমি হইলাম বর যার কারণে অমৃত মুখে বেমান হয়ে যাও যার কারণে নেমৃত মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালো মায়র দু হেমিনীন মায়ের দুয়ালো বিপদে বে না তুমি যখন যে যাও বিপদে বিপর না তুমি যখন থাই যা দুয়ালো হেমিন মায়ের মায়ের দুয়ালো মায়র দুম মায়ের দুয়াল কোথায় কাছে হুজুর এসে পড়ছে দ্রুত চলে যাক ভাইরা আমার কেউ উঠবেন না বরকত বড় মজার জিনিস কপালে লেগে গেলে হয় হাজির করা হলো জালিম বাচ্চা বলে ও নারী তুমি কি ইমানদার বলে হা বলে সব বন্ধ করে তুমি আমার কদমে সেজ দেয় যাও ইমানের পাওয়ার নিয়ে আমার জীবন চলে যাবে কোনো বাধা নাই তারপরেও আমি এই কপাল আল্লাহর কদমেই দিয়েছি ভিন্ন কোনো কারো কদমে কপাল দিব না জালিমের মাথা ডাক দিয়ে মা তুমি যদি আমার কদমে সিজিদানা দে তোমার এই দুধের বাচ্চাখানে আমি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত আগুনে জ্বালায় দেব বাইরা আমার মা ডেকে বলে আমার ইমান এত মজবুত আমার জীবন চলে যাবে সব চলে যাবে তারপরে কোনোভাবেই দুর্বল করতে পারল না শেষ পর্যন্ত জালেম সিদ্ধান্ত নিল এ প্রহরীরা ধরো তারাতাড়ি এই মহিলার দুধের বাচ্চাটারে আগুনে ফেলে দে জালি মেরো আডারে যখন মায়ের দুধের শিশুটাকে আগুনের মধ্যে হয়। মা চোখের পানি ছেড়ে কান্নায় বিভাগে যখন কল থেকে নিয়ে। আগুনের মধ্যে ফেলে দেওয়া বাচ্চা আগুনে গিয়ে আল্লাহর কুদুর জারি হয়ে গেল বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পর বাচ্চা যেমন মাঠে ছেড়ে দিলে খেলাধুলা করে ওই ইমানদার মায়ের বাচ্চাটাও আগুনে যাওয়ার পরে হাসে আর খেলতে ইমানের বড় প্রতিমান ওই মহিলা বিভোর বাচ্চার জবান খুলে গেল বাচ্চাটা মা ভয় ডেকে বলে বরকতে আল্লাহ আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছে ও মা কোন চিন্তা করার দরকার নাই মা তুমিও ভয় পেও না বলে তুমি আগুনে ঝাপ কারণ এটা আগুন নয় আল্লাহ ফুলের বাগান বানায় দিয়েছে, তুমিও বিসমিল্লা বলে আগুনের মধ্যে ঝাপ দাও মা কান্নায় বিভোর মানুষগুলো তাকায় দেখার সহ্য বাচ্চা আগুনের মধ্যে খেলা করে কারণ আগুন আল্লাহ চোখে দেখো আগুন কিন্তু না এখন পাওয়া যায় ওরে মুমিন জেলখানার ভয় পেও না কারণ জেলখানা মুমিনের জন্য জেলখানা নয় মুমিনের জন্য জেলখানা হলো ইবাদতখানা বাচ্চা আল্লাহর মাকে দেখে বলে আগুনের স্পর্শ করবে না তাড়াতাড়ি আসো আন্দার মা বড় হে হোক তাহ আন্দারা ধরকে মানি যা খোস গরছে তর নে নেষা মা তোমার কি ঘটনা মনে নাই নমরূ আল্লাহর মহব্বতে বিসমিল্লা বলে মাও আগুনের মধ্যে ঝাঁপ দিল বাচ্চা মা এখন আগুনের মধ্যে কথা বলে হাসি তামাশা করে দেখে আমি জানেন বলে কি ব্যাপার মহিলা বাচ্চার মায়ের কাণ্ড দেখে ওই জায়গায় হাজার হাজার মানুষ আল্লাহর উপরে ইমান এনে ফেলল জালিমের মাথা গরম হয়ে গেল না থাকে সব মরে যায় একটাকে বাধা দিতে গিয়া দেখলাম আরো দর্শন ইমানদার তৈরি হয়ে গেল কারণটাকে বুঝি না বুঝি না করে দিতে চাই কিন্তু দেখা যায় এত মাদ্রাসা কেন এত মাদ্রাসা কেন এর বাঙালি ককলে যত গালি দিবি যত বিরোধিতা করবি জায়গা বরাদ্দ দেয় খেলার মাঠের জায়গা দেয় ওরে মামে তোমার কাছে অভাব না আজকে এগারোটার দিকে সম্ভবত আমি এসতেই যে কাজ করতেছি দেখতেছি ডেকোরেশন কি হচ্ছে এই এলাকার এক আল্লাহর বান্দা গরিব নামটা বললে অনেকে চিনবেন আমি আল্লাহর মোহব্বত নিয়ে এক হাজার টাকা দেওয়ার জন্য কিন্তু আমার এমন কাপুনি শুরু হয়ে গেল আমি এখনো পর্যন্ত স্থির হয়ে তাড়াতে পারি না আমি বললাম রে ভাই একটা টাকাও দিবে না মাদ্রাসা হবে কারণ কোরআন হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে তবে তুমি দিলে কপাল খুলে যাবে রে বাবা যত বাধা তে যত চলে ততই বাড়তেছে কেমন বাড়াবারে আমার দিল বলে এমন একটা সময় আসবে বেশি দেরি না এই বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কৌমি মাদ্রাসা ছেলেরা পড়ে না মনে করে ওরা বুঝি না খায় মরে গেছে না বাবা যদিও অল্প টাকা তবে বরফত অনেক বেশি কে খাওয়া ভাই ইমানটারে মজবুত করে নাও চার গুণওয়ালা মানুর জান্নি এর ভিতরে প্রথম গুণ হলো ইমা ইমানটারে এত মজবুত করে নেও রে মুমিন ভাই আল্লাহর নবী বলেন আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মানা যাবে না নিষেধ মানা যাবে না হারাম অনুরোধ করে বলছি ভাই গভীর রাজ আল্লাহর কাছে দোয়া করে যাব। আমি আপনাদের কাছে অন্তর করে বিনয়ের সাথে দোয়া ছাড়া আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিবেন এবং বিনয়ের সাথে দোয়া চাই আল্লা পাকে মাদ্রাসার দিন দিন উন্নতি বড় শীতের ভিতরে কত ভালো ভালো বাবার ছেলেরা ল্যাপ গায়ে দিয়ে ঘুমায় কম্বল গায়ে দিয়ে ঘুমায় এমনও গরিব আছে এই শীতে একটা কম্বল ল্যাপ কিনার টাকা নাই বড় কষ্ট করে যাপন করে রে মুমিন আল্লাহর মোহাব্ব তন্তরে ঢুকাও ইমান মজবুত করে নাও আর নোমল করো বান্দা দুই নাম্বার গুণ হলো আমলাম আমল করবা অল্প আমল যদি হয় আল্লাহ সেটা নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহর নবী বলেন আল্লাহর মহাব্বত নিয়ে অল্প আমল যদি করো নাজাতের দরওয়াজা খুলে যাবে রে মোমিন ভাই এক আল্লাহর মান্তির কালের পরে বলা হলো কি আমলের দ্বারা আল্লাহ তোমাকে মাফ করেছেন आल्लर पानी कत कर सामान्यल आल्लर का पसंद गे हो गेमल हलो प्लेटे नीचे नबीर सुन्न दस्तार खानल দস্তরখানের আমল করেছি রে ভাই অনুরোধ করে বলছি নবীর যারা যত বেশি করেছে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে অনুরোধ করি আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব লাগাইয়া দাও সম্পর্ক জড়ায় দাও আল্লাহওয়ালা পাইতে হলো চিন্তা করে যেতে হবে কারণ نماز بہو اللہ والار এ দুনিয়া কামাই করার জন্য ভিন্ন একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে কারণ এ বাংলাদেশের মুসলমান এত সরল এদেরকে ইসলামের সাইনবোর্ড দিয়ে ধোকা দাওয়া বড় এজন্য বলি ইসলামের স্যাংবটওয়ালা ধোকাবাস থেকে সাবধান ওরে নবীর উন্মতের দল ইমান বড় মজবুতপুরি না আমার মতো কষ্ট আপনি করেন নাই কেবল কষ্ট করেছ রে কেমন তোমার ইমান এবার খাবাহ নিজেদের জামাটা উঠায় আপি। আল্লাহর জাতের কসম আমার জীবনে কোনদিন রোগ হয় তো পিঠের মধ্যে কোনো গোস্ত নাই পোড়া পোড়া দাগ খাবের পানি সেরে ডেকে বলেন খলিপতুল জ্বলন্ত আগুনের কয়লা সাজায় আর আমার হাতে পায়ে লাগায় জ্বলন্ত আগুনের কয়লা উপর আমি খাবি বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়েছে আমি খাপ আওয়াজ পাই আমার পিঠের চর্বি আমার বস্তু গুলো পরে যায় আমি তাকা এমসি রে মারনি কালে যেই দেমান আমারে আগুন দিয়া জ্বালায় দেয় আমার পিট পরে যায় আমি নিজের কানে আওয়াজ পাইছি ও আল্লাহ তারপর আমি বেজার না আরো প্রয়োজনে দুনিয়ায় কষ্ট দাও তারপরে ওই জাহান যে হাঁসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে চিল্লে বলবে আল্লাহ আমার পেটের ক্ষুদা খানা দাও আল্লাহ বলবে একটু সবুর কর অপেক্ষা করো জাহান নাম হামা করে দিয়ে সামনে আসবে আল্লাহ বলে এমন অবস্থা আওয়াজে হাসরের ময়দান এমন অবস্থা হয়ে যাবে এই জাহান নামের আওয়াজে আমার নবী সহ্য করতে না পেরে শেষ পরে কান্না ও আল্লাহ জাহান নামের আওয়াজ একটা উন্নত যদি যাহার নামে যায় আমি নবী জাননাতে যাব না আল্লাহ বলেন ডাক দিয়া বলা হয় ফেরেস্তারে মালিক সত্তর হাজার লাগাও যে জাহান নাম ধরে রাখতে পারিনা আপনি একটু পানি দিলে জাহান নাম পেছনে যাও বলেন এটা হাউজে কাউসারের পানি না এ পানি কোন আবেহায়াতের পানি না এই পানিটা হলো দুনিয়া আমার পয়ে নম্বরের চোখের পানি আমি আল্লাহ উম্মতের জাহান নামের আজাবের ভয়ের চোখের পানি জমা করে রেখেছি আল্লাহর কাছে কি তাও চাইতে পারি আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দাও আর কান্না তৈরি করার জন্য বেশি বেশি আল্লাহ যেই যেই কলবের আল্লাহরণ থাকবে ওই বান্দার দিল নরম আর যার দিল নরম চার চোখে থাকবে পানি আর পানি ওতএ আল্লাহ জিকির কে সাথী বানায় নেই পীরের জিকির না আল্লাহ জিকির জিকির যে যত বেশি করবে আল্লাহ তার আল্লাহ গ্রামে এক আল্লাহর বান্দার লাশ তিরিশ বছর পরে কাপন তাজা পাওয়া গেল আমি একবার গেছিলাম জিয়ারত করলাম বললাম এটা কি মুক্তি সাহ বলে না না চূড়ান্ত কিন্তু এই া পাওয়া গেল কাপন তাজা কারণ হলো যাইতেন আর মানুষের পায়ে ধরে ধরে জিকিরের বয়ান দিতেন আজ ওই জিকিরের বরকতে বান্দার লাশটা কাপন সহ বছর পরে তাজা আর অন্তরে খেয়াল করি আমার দুনিয়ায় কেউ নাই আল্লাহ আমার আপন ঠিক না উল্লা সারা আমার আর কেউ আপন নাই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 Inna la la la la ilaha la la la ইংল ইলাহা ইম ল ইলাহ ইন্ ল ইলাহা ইন্দিন ইলাহ ইন্দিন ইলাহ ইন্দিন hammadur rasulullah illallah innallaha illallah illallah illallah illallah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah allah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 আনন্দ